বাংলা পরিবেশিতামাইকুমত <alone> এর আগে আমরা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ও এ আয় রাহিমা নিয়ে আলোচনা করেছি আমরা এখন আলোচনা করবো চারটি বিষয়ে জানার আবশ্যকতা সম্পর্কে লেখক তার বইয়ের শুরুতে বলেছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এ আয়মা কালিবাফাত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 ইমাম আশাফেঈ ইমাম মালিক এবং ইমাম আহমদের একটি মত অনুযায়ী ওয়াজিব এবং ফরোজ এক ও অভিন্ন ওয়াজিব ও ফরজ নিয়ে আলিমদের মধ্যে যে মত পার্থক্য আছে এ ব্যাপারে আলিমদের মধ্যে যে ইতি আছে আমি সেটার কথা বলছি ইমাম আশাফেঈ ইমাম মালিক এবং ইমাম আহমদ থেকে বর্ণিত একটি মত অনুযায়ী ওয়াজিব ও ফরজ হলো এক ও অভিন্ন দুটোর মাধ্যমেই এমন কিছুকে বোঝানো হয় যা করা বাধ্যতামূলক পার্থক্য হলো শুধু শব্দের ক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লার ইমাম আবু হানিফার মত হলো ওয়াজিব হলো আবশ্যকতা বা বাধ্যবাধকতার দিক থেকে ফরজের চেয়ে একটু নিচের স্তরের তার মতে ওয়াজিব ও ফরজ দুটোই পালন আবশ্যক ওয়াজিব ও ফরোজ দুটোই পালন করা বাধ্যতামূলক তবে গুরুত্ব বা আবশ্যকতার দিক দিয়ে ওয়াজিব হলো ফরজের চেয়ে কিছুটা নিচের স্তরের এই হলো দুটো মত এবার আসুন দুপক্ষের দলিল ও প্রমাণগুলোর দিকে তাকানো যাক যারা মনে করেন ওয়াজিব ও ফরোজ সমর্থক তারা প্রমাণ হিসেবে সহি আল বুখারির এই হাদিসটি উপস্থাপন করেন ইলা রজল্লাহ রসুল ইহি সাল্লু আলাইসাল্লাম মিন আহলী নাজিদ নাজদের এক বেদুইন চিৎকার করতে করতে রাসুল্লাহ সাল্লাস্লামের কাছে আসলো আরেকটি বর্ণনায় আছে লোকটি অস্ফুটস্বরে কথা বলতে বলতে এসেছিল এই সময় লোকটির মাথা অনাবৃত ছিল তো বেদুইনটি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল তার প্রশ্নের জবাব দিলেন এবং তার জন্য বাধ্য সাল্লাসাল্লাম সেগুলো তাকে জানালেন তারপর বেদুইনটি একটি প্রশ্ন করল আলাইয়া আপনি আমাকে যা জানিয়েছেন এছাড়া কি অন্য কোনো আবশ্যক কাজ আছে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 কিন্তু তিনি সাল্লাসাল্লাম এমনটি বলেননি নবী সাল্ল আলিহাল্লাম প্রথমে বাধ্যতামূলক বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন আর তারপর বলেছেন এগুলো ছাড়া অন্যান্য যেসব আমল আছে সেগুলো হলো সুন্না নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম বলেননি যে ফরজ ও সুন্না বিষয়গুলোর মাঝখানে এমন কিছু বিষয় আছে যেগুলো হলো ওয়াজিব ওয়াজিব ও ফরজ একই হবার ক্ষেত্রে দ্বিতীয় প্রমাণ হল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 যখনই আপনি এমন কোনো হাদিস শুনবেন যেখানে রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম আল্লাহ বলেছেন এ কথাটি বলেছেন বুঝে নিবেন এটি একটি হাদিসে আলাইহি। ফরজ আমলের মতো আর কোনো আমলের মাধ্যমে আমার বান্দা আমার নিকটবর্তী হয় না যদি ওয়াজিব পৃথক কোনো ক্যাটাগরি হতো তাহলে আল্লাহ সুবাহ এখানে ওয়াজিবের কথাও উল্লেখ করতেন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 তাই তাদের মত হল ওয়াজিব ফরজ থেকে আলাদা কিংবা ফরজ ওয়াজিব থেকে আলাদা এমন বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই সুতরাং এ মতের পক্ষে যারা বলেছেন তারা রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করে বলেছেন রসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম ফরোজের কথা বলার পর সরাসরি তাতাওয়া বা ঐচ্ছিক আমলের কথা বলেছেন এবং মাছখানে ওয়াজিব হিসেবে আলাদা কোনো ক্যাটাগরির কথা বলেননি তাই ফরোজ ওয়াজিব আলাদা কিছু না বরং একই বিষয় অন্যদিকে আহনাব বা হানাফি মাঝহাবের অনুসারীগণ এবং ইমাম আহমদের একটি মত অনুযায়ী ওয়াজিব হলো ফরোজ থেকে পৃথক একটি ক্যাটাগরি ফরজ একটি ক্যাটাগরি এবং ওয়াজিব একটি আলাদা ক্যাটাগরি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 ইসলাম যে মূল শব্দ থেকে এসেছে সেটা অনুযায়ী এই হলো ইসলামের শাব্দিক সংজ্ঞা কিন্তু যখন দিনের প্রেক্ষাপট থেকে দেখবেন সংজ্ঞাটিতে কিছুটা ভিন্নতা থাকবে যেমন দিনের দৃষ্টিকোণ থেকে ইসলাম হল আল ইস্তিস ইহি বিদ ওয়াল ইনকিয়াদু লাহু ইনকিয়াদিরকি ওয়া আহলিহি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 সুরা আল হাজের ছত্রিশ নাম্বার ব্যবহার করেছেন তারা যায় আমরা বলি হাত দেয়ালটা পড়ল দেয়ালটা ধসে পড়লো তো আবু জাইদা দাবুসি বলছেন যা কিছু দৃঢ় যা কিছুর পক্ষে দৃঢ় স্পষ্ট কত প্রমাণ আছে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 এখানে অর্থ এমন হাদিস যা সহি সুস্পষ্ট বা কাতাই দলিল দ্বারা সাব্যস্ত নির্দেশের একটি উদাহরণ হল সুরা বাকার এই আয়াত ও আকিম সলাহ এবং সলাত কায়েম করো এই আয়াতের ব্যাপারে কোনো মত নেই এটা হলো একটা সুস্পষ্ট নির্দেশ যার অর্থ খুবই পরিষ্কার এটা হলো কুরআনের একটা আয়াত তাই এখানে সনদ নিয়ে মত পার্থক্যেরও কোনো অবকাশ নেই সুতরাং সালাত আদায় করা হলো ফরজ কিন্তু তাদের মতে সালাতের প্রতি ডাকাতে সুরা ফাতিহা পড়া হলো ওয়াজিব ফরজ না কারণ নামাজে প্রতি ডাকাতে সুরা ফাতিহা পড়ার দলিলটি হলো কিতাব। ফাতিহা ছাড়া কোনো সালাত নেই তাদের মতে যদিও এই হাদিসটি এটি জন্নি অর্থাৎ এটা সালাত ফরজ হবার মতো অতটা শক্ত দলিল না। তাই নামাজের প্রতি রাকাতে ফাতিহা পড়া আকাতে ফরজ না আবার হানাফিদের মধ্যে দ্বিতীয় একটি দলের আল আসকরি রাহমাহুল্লার মত হল যা আল্লাহর পক্ষ থেকে তা হলো ফরজ আর ওয়াজিব হলো যা আল্লাহর পক্ষ থেকে এবং নাবি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে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 আর রাসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে যে কোনো সরাসরি নির্দেশ হল ওয়াজিব দুটোই পালন বাধ্যতামূলক একটি আল্লাহর পক্ষ থেকে আর একটি রাসুল উল্লাহ সাল্লিউলামের পক্ষ থেকে আল ইসরা রাহিমাহুল্লাহ যিনি হানাফি ফুকাদের একজন তিনি বলেন ফরজ হলো এমন কিছু যার ফরজ হবার ব্যাপারে ইজমা আছে এবং কোনো মতপার্থক্য নেই আর ওয়াজিব হলো সেটি যার ফরজ হবার ব্যাপারে মত আছে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 শুতরাং তাদের মত অনুযায়ী ওয়াজিব অস্বীকার করা কুফোর না যদি কেউ ওয়াজিব কাজ ছেড়ে দেয় কিন্তু সেটার ওয়াজিব হওয়াকে অস্বীকার না করে তবে সেটা হলো ফিস্ক অর্থাৎ হানাফিদের মত হল ওয়াজিব অস্বীকার করা কুফোর না তবে ফরজ অস্বীকার করা কুফর। কারণ ফরজ সন্দেহাতীতভাবে প্রমাণিত ওয়াজিব যদিও বাধ্যতামূলক কিন্তু ওয়াজিবের প্রমাণ ফরজের তুলনায় অপেক্ষাকৃতভাবে কম শক্তিশালী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 আর জুমহুর ওলামাদের মত অনুযায়ী ফরজের পর দ্বিতীয় শ্রেণী হলো সুন্না সুতরাং হানাফি মজহাবের অনুসারীদের মত অনুযায়ী তিলাওয়াতের সিজদা হলো ওয়াজিব আর জুমহুর উলামাদের মত হলো এটি সুননা অর্থাৎ ফরোজ ওয়াজিবকে দুটো পৃথক শ্রেণী গণ্য করার কারণে শ্রেণী বিভাগের ক্ষেত্রে এই পার্থক্য হচ্ছে প্রথম দল যেহেতু ফরজ ওয়াজিবকে একই মনে করেন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 একইভাবে হানাফে ওলামাদের মতে ঈশা ও ফজরের মধ্যবর্তী সময়ে ওতরের নামাজ পড়া ওয়াজিব তাদের মতে ওইতরের নামাজ না পড়া গুনাহের কাজ এবং যে ভিতরের নামাজ পড়ে না সে ফাসিক হিসেবে গণ্য হবে জুমহুর মত হল নামাজ হলো এই পুরো মত বা ইতিলাফের উপসংহার অত্যন্ত সোজা এবং পরিষ্কার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 একইভাবে কখনো কখনও আমরা হাদিস নিয়ে আলোচনা করব এমন অনেক হাদিস আছে যেগুলো ব্যাপক হারে পরিচিত কিন্তু কিছু কিছু আলীম সেগুলোকে দায়ফ বা দুর্বল মনে করেন সামনের আলোচনাগুলোতে যখন এমন কোনো হাদিস আসবে আমরা ওই হাদিসটি কেন দায়ফ বা কেন সাহি সেটা নিয়েও ইনশা আল্লাহ আলোচনা করব। এটাকে বলা হয় মুস্তল্হ যদিও আমরা তাহিদের উপর ক্লাস করছি কিন্তু আমরা এখানে মুস্তল্হ এবং হাদিস নিয়েও আলোচনা করব।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 चार्टि विषय सम्पर्केा बाध्यतामूलकोना फरज नारी पुरुष दास मुक्त प्रत्येक मुस्लिम जे लोहम्मदुर रसुल्लाश्वास ये चार्ट विषय सम्पर्केते ही विषयगुल्पूर्ण और गभर भावे अनुधावन करा आत्स्थ करा प्रत्येक मुस्लिम फरज परवर्ती पॉइंट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 ব্যক্তিগতভাবে আপনি এই জ্ঞান খুঁজে বের করবেন এবং আপনি শিখতে বাধ্য এখানে লেখক বলছেন ইয়াজিবাই তার এই বক্তব্যের অর্থ হলো আপনাকে করতেই হবে এবং এটা ফরজে আইন প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এ ব্যাপারগুলো জানতে হবে এখানে কোনো ব্যতিক্রম নেই প্রত্যেকের উপর এগুলো জানা ফর্জে আইন এখানে একটি বিষয় লক্ষণীয়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 এই ব্যাপারে ইজমা আছে যে কিছু জ্ঞান অর্জন করা ফর্জে আইন আর কিছু জ্ঞান হল ফর্জেকিফাইয়া জ্ঞান ধরনের সব জ্ঞান ফর্জে আইন না আর সব জ্ঞান ফর্জেকিফাইয়া না এই ব্যাপারে ইজমা আছে কিছু আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করা ফর্জে আইন পবিত্রতা অর্জন ওজু তাহারা এবং নামাজ আপনাকে অবশ্যই এই আমলগুলোর সম্পর্কে জ্ঞান রাখতে হবে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 কি কী সোনা হারাম একজন বধির ব্যক্তি যিনি কানে শুনতে পান না তার জন্য জানার প্রয়োজন নেই কিন্তু আপনি আমি আমরা যাদের দৃষ্টিশক্তি আছে শ্রবণ শক্তি আছে তাদের জন্য ব্যাপারটা ভিন্ন যেহেতু আমাদের শ্রবণ শক্তি আছে তাই কী সোনা হারাম আমাদের সেটা জানতে হবে কী সোনা হারাম এটা জানা প্রত্যেক শ্রবণ শক্তিসম্পন্ন মুসলিমের জন্য ফর্জে আইন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 সবচেয়ে ভালো উদাহরণ হলো আমরা এখানে জানিয়ে আলোচনা করছি এ চারটি বিষয় যেগুলো জানা প্রত্যেক মুসলিমের উপর ফর্জে আইন ইমানের বিষয়গুলো জানা ফর্জে আইন আল্লাহর উপর ইমান ফেরেশ উপর ইমান আসমানি কিতাবগুলোর ব্যাপারে ইমান মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে ইমান জান্নাত ও জাহান্নামের ব্যাপারে ইমান এ বিষয়গুলো সম্পর্কে আপনাকে এবং আমাকে জানতেই হবে আপনি বাধ্য এগুলো জানতে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 যদি এমন কোনো বিষয় আপনার জানা না থাকে তাহলে সেটা জানা আপনার জন্য ফর্জে আইন আমরা আগামী পর্বে লেখকের উল্লেখিত চারটি বাধ্যতামূলক বিষয় আমাদের আলোচনা শুরু করব বারাকলাইকুম আল্লাহআ মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক य बांगला अडियो सरिजटर बाकी पर्वगुल्लो शनते भिजिट कर मुबाशिर मीडिया फेसबुक पेज www.facebook.com डब्लिव डब्ल्यू